मेरा पर्द छेरे फैशन छे, दानी पुरुषे नजर करेरा पर्दे फैशन दानी पुरुषे मेरा पर्दा छेरे दानारी नजर करे इफ्टी जिन्हना मेरे जिन्हना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 নাই নামে দেখা পর্দা করলে মহিলারা যে পাবে রে ভাই সম্মান যে পাবে মহানা উপর নজর কেড়েছে ইফটিজিং নামে দেখা দিয়েছে জিং নামে নিউ প্রবলেম দেখা দিয়েছে प्लीजिंग नाम प्रबलेम देखा दिए